চেষ্টা করি কি লাভ আমাদের পাবে সেটা আমাদের প্রথমে জানার বিষয় প্রথমটা হচ্ছে আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি এসেছে সুতরাং তাদের উপর পরিপূর্ণ ইমান রাখতে হবে এগুলো বিশ্বাস করতে হবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কেয়ামতের আলামত করে একটা ব্যাপার মানে যেটা ব্যাপার আর এই ব্যাপারগুলো যখন আমরা জানবো আর আমরা শেষ পর্যন্ত দেখবো যে এই ব্যাপারগুলো আমার সামনেই ঘটে যাচ্ছে যে আমার জীবন দশায় এরকম রীতিমতো ঘটে যাচ্ছে দেখার পর আল্লাহর আরো আস্থা বেড়ে যাবে ইমান আরো শক্তিশালী হবে এবং জয়লাভ করবে সেগুলা হয়ে গেছে তো ইমান বেড়ে গেছে সাহবাদা যখন এটা দেখতে পেয়েছেন এই জাতীয় আরো অনেক ঘটনা যখন আপনারা শুনবেন সামনে ছোট আলাম যে গণিক আপনার ঘটে গেছে ঘটে যাচ্ছে হ্যাঁ এবং সামনে ঘটবে কিছু কিছু এখনো মানে ঘটতে চলছে বিষয় সংক্রান্ত যে কেয়ামতের যে দিবস দিবসের প্রতি যে জ্ঞান হ্যাঁ যেটা ইমান সেটা একটা যখন স্তম্ভ ওই কেয়ামতের আলোচনা গুলাও সেটার আপনার যদি কিয়মতের আলমগুলা আমরা বিশ্বাস করি পরকালের উপর ইমানের যে যখন কেয়ামতের আলমগুলা ঘটতে যাচ্ছে তখন পরবর্তীতে কেয়ামত এটা যে সেটা ঘটবেই নিশ্চিত সন্দেহ নেই তো ইমানের ব্যাপারে আরো শক্তিশালী আমরা কি ইমানে चार नम्बर जिसमें गायबी बेपारेपारे संवाद दीवार जो अनुमत आस प তারা ওই ব্যাপারগুলো সম্পর্কে তাদের ভূমিকা কি হবে সেই ব্যাপারে তারা জানতে পারবে কেন রসুল্লাহ ইসলাম যখন আর কে আমাদের আমার করে নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি যে সামনের যে আপনার পরিস্থিতিগুলোর সৃষ্টি হবে এটার সাথে আমাদের কি আচরণ হবে কী ধরনের আচরণ করতে হবে সেগুলোর ব্যাপারটা বলে দিয়েছেন যেমন তার জেলার ব্যাপারটা ইত্যাদি যে দেখলে কি আচরণ করবে তার সাথে তার কাছে ঘুরিয়ে যাবে না দূরে থাকবে বা এই জাতীয় কিছু যে গাইডলাইন যে সামনের যে অনুষ্ঠান গুলো আসছে সেটার ব্যাপার আর ভবিষ্যতে আস করতে চায় এই কারণে অনেকে দেখা যায় যারা শরীরের জ্ঞান রাখে না তারা কি করে অনেক গণকের কাছে যায় যে সামনে কি ঘটবে সামনে আমার ভবিষ্যতে কি করতে যাচ্ছে আমি কি অনেকে বিদেশ আসার আগে দেখা যায় যে গণকের কাছে যায় জানতে চেষ্টা করতে পারবো সেটা এই কারণে শরীয়তের মধ্যে এরকম ভবিষ্যতের কিছু জ্ঞান রস্মী আক্রমণের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের ওই চাহিদাটা কি আংশিক পূরণ হয়ে যাবে এখন আমরা আছি এই আপনার ফায়দা জানার পর যে এখন কি আমাদের খুব সংক্ষেপ করার চেষ্টা করব সময় বেশি নেই ছোট মাজারি আর কি আরেকটা বড় মাজারির মধ্যে ধরেন যে মাহাদি বা আশার ব্যাপারটাকে মাঝারি ধরেন এর আগে কিছু ছোট আছে তারপরে বড় বলে আর কি এইভাবে খুব আপনার এটা প্রকার করেছে আর কিছু আছে এখনো ঘটেনি এই জায়গা এই কারণে আপনার শেখ মোহাম্মদ সোলমান তিনি বলছিলেন যে ছোট যে আলমদ গুলা সেটাকে প্রথমত দুভাগে ভাগ করা যায় এক নম্বর আছে যেগুলো ঘটে গেছে घटार पर आज घटे सामने आरोप घटे बार बार घटे बकारे घटे घटे गे एक बारे गा तो नार्ट এবং ভবিষ্যতে আরো আগের চেয়ে বিপুল আকারে দেখা দিবে তিনি এটাকে সাধারণত ভাগ করেছেন যে আলামতেন যেগুলো আপনার ঘটছে এবং ঘটতে থাকবে আর তৃতীয় আছে যেগুলো এখনো ঘটেনি চৈত্র নম্বর আছে বড় আলামত এখন আমরা আসি ওই হিসাবে যে যেগুলো ঘটে গেছে সেগুলো আমরা জেনে নি যে কি আলামত ঘটে গেছে আর সামনে তারপরে কি কি আলাম এখন ঘটেনি আর যেটা ঘটে গেছে সেটার ব্যাপার তো বললাম যে ঘটে গেছে আর না মানে একবার ঘটে গেছে আবার ঘটবে এবং আরো বেশি আকারে ঘটবে আরো বিপুল আকারে সেটা দেখা নেবে সুতরাং মাথায় রাখতে হবে এক নম্বর একবার কিছু একবার ঘটে গেছে দ্বিতীয়বার ঘটবে না যেমন এক নম্বর আছে আগমন সেটা ঘটে গেছে আর দ্বিতীয়বার কি ঘটবে না ঘটার সম্ভাবনা চার নম্বর যেটা সেটা হচ্ছে যে সাবেক চলে যাবে দুনিয়া থেকে বিদায় নিবে এটাও কি ঘটে গেছে সাবেক আপনার জয় হয় যেটা আপনার ষোলো পরবর্তীতে আবার সেটা হয় আইউবি আপনার যখন ক্ষমতা ছিল তাদের যুগে সালাউদ্দিন আইউবির সময় যেটা পাঁচশো হিজরি সেটা যে আমার পিছনে এক ইহুদি আছে তাকে হত্যা করে আবার স্বাধীন হবে আপনার সিডিয়া এলাকার মধ্যে অনেক মানুষ মারা গেছে এমনকি বলে যে পঁচিশ হাজারের মতো মানুষ মারা গেছে মহামারী দেখা দিয়েছে এবং সেই কারণে অনেক বিশিষ্ট সাবেক সেই এবং সুনাক্তা তারপরে হদিন আব্বাস আর ইত্যাদি সবাই সেই পশ্চিম হাজারের মধ্যে ছিল এরকম ভাবে সাত নম্বর যেটা সেটা আসবে। অনেক ধরনের কৃতনা কৃষ্ণের কোন শেষ নেই এখন এমন ভাবে আসবে না যে তোমরা বেশি বেশি আমল চেষ্টা করো সেই কী আসার আগে যে কী রাত্রে অন্ধকারের মতো এরকম ছিনে যাবে যে অবস্থা এমন দেখা দিবে যে সকালবেলা একজন যদি মুমিন সৃষ্টি হবে বলে যে সে সময় কি করবে মানুষের নিজের ধর্মকে দুনিয়ার টাকার বিক্রি করে দেবে পরিস্থিতি এমন সৃষ্টি হবে এই পিট কিন্তু চলমান অনেক আগে চলছে আমাদের শেখ সাহেবুদ্দিন সাহেবের চারটা ফিটনার কথা বলেছিলেন এগুলো এখন বর্তমান যুগে একবারে বিপুল আকারে দেখা দিয়েছে আর ফিতা আসছে একেবারে যুদ্ধের অবস্থা চলছে তাদের সাথে সাথে এরকম ভাবে ফিটনা আরও ফিটনা আছে সুফিদের ফিতনা এটা দীর্ঘদিন থেকে চলমান চলছে এদের মুহূর্তে আরো এদের আরো ব্যবসা বাড়তেছে দেখা যাচ্ছে আমাদের খাটি যারা বস্তু করে তাদের মধ্যে এই ফিতাটা ঢুকে গেছে যে দল দল যত বানানো যায় সেই চেষ্টায় আসছে কখনো চিন্তা নাই যে আরো দল গুছিয়ে যেন দলে চলে আসে আলোচনার বিষয় এরকম ভাবে আট নম্বর যেটা আছে এই যে আপনার হ্যাঁ আকাশ থেকে যেগুলো আপনার উৎক্ষেপণ হচ্ছে যে ভিতরে নামছে হ্যাঁ যেমন যে চ্যানেল ফ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে যে ফিতনা আসতেছে সেগুলোর আবিষ্কার হয়ে গেছে চলছে এবং নয় নম্বর যেটা যে সুখাক ইসলাম সংবাদ গিয়েছেন সিফি নেতৃত্ব সম্পর্কে হ্যাঁ সেটাও ঘটে গেছে আপনার ছত্রিশ সনে দশ নম্বর হচ্ছে একটু আগে বলেছিলাম ইঙ্গিত করেছিলাম এগারো নম্বর যেটা সেটা আছে নবরতের দাবিদাররা বেরভাবে। হবে এবং সেটাও বের হয়েছে এখন পর্যন্ত যে একবারে শেষ গেছে তা না এটাও চলমান ছে না আর সামনে আসবে এটা এখনো বলা যায় না হয়তোবা আর সামনে সংখ্যা আছে এরকম আসতেই পারে বারো নম্বর যেটা সেটা আছে আপনার নিরাপত্তা ছেয়ে যাবে এবং মানুষের মধ্যে স্বচ্ছতা সচ্ছলতা কি আসতে থাকবে সেটা আসছিলাম নিরাপত্তা বেড়ে যাবে এবং মানুষের মাঝে যেটা সেটা হচ্ছে ঐতিহাসিক বলেছিলেন সেটা ঘটে গেছে ছয় শত চুয়ান্ন বিশ্লেষণে সেটা গেছে রক্তের মধ্যে সেটা মনে করার মধ্যে সেটা ঘটে গেছে যেটা হাদেশের মধ্যে এসেছে বুকালের হাদেশের মধ্যে চোদ্দ নম্বর যেটা সেটা সাথে যুদ্ধ সেটা ঘটে গেছিল যে তুরস্কদের সাথে শিক্ষিতের সাথে যুদ্ধ হয়েছিল এবং তারা পরাজিত হয়েছে এবং তাদের থেকে অনেক গণিমত পাওয়া গেছে অনেকে এটা প্রতি করেন যে তাঘলরা তারা যে মুসলিম এলাকা গুলা দখল করে নিয়েছে ছয় শত ছাপ এবং তারা অনেক রক্তপাত করেছিল হাতে লাঠি এটা দিয়ে আঘাত করবে অনেকে এদেরকে আপনার কি বলা হয় পুলিশ পুলিশ যারা এদের হাতে লাঠি আমাদের দেশে দেখেন শেষ পর্যন্ত মানুষ না রিক্সার মধ্যে আঘাত খানে গাড়ির মধ্যে আঘাত খানে হত্যাকাণ্ড বেড়ে যাবে এটা চলছে আরো চলমান থাকবে হ্যাঁ দীর্ঘদিন চলতে থাকবে হ্যাঁ এমন পরিস্থিতির সৃষ্টি হবে যাকে হত্যা করা হয়েছে সেও বলতে পারবে না কি জন্য তাকে হত্যা করা হয়েছে সতেরো যেটা সেটা আমান উঠে যাবে আমারও তোমার উঠে গেছে আরো নিরান উঠে যাবে खट्टान तक अनुसरण कर चेस्ट चलते बर्तमान चलते आरोप गोलकर देखा दीबी उन्नीस नम्बर बांधी प्रभु के जन्म दिव्य अर्थात साधारण श्रेणी এরকম ভাবে বিশ নম্বর যেটা সেটা হচ্ছে এমন মহিলার আবির্ভাব করবে যারা কাপড় পরে যাওয়া লোকের মতো হ্যাঁ যে কাপড় পড়ছে টায়ার পিট পড়ছে অথবা এমন কাপড় যে আদা অলঙ্গের মতো অথবা পাতলা কাপড় যে ভিতরে কিছু দেখা যায় এইভাবে চলছ হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে দেখছেন অনেকে সাধারণ ফ্যামিলির সদস্য বিদেশে আসে অনেক টাকার মালিক হয়েছে বিশাল বিশাল বিল্ডিং উঠিয়ে ফেলে আর দেশে যারা ছাগল অনেক বিশাল বিশাল কি তাও বলাচ্ছে এটা আমরা দেখতেই পাচ্ছি এরকম ভাবে বাইশ নম্বর সালাম দিচ্ছে কিন্তু বাকিদের খবর নেই ওদের সাথে মশা মানে সালাম নেই কিছু নেই এইভাবে দেখে দেখে আপনার সালাম দেয় মানুষ এই করে সুতরাধ ডাকিয়ে বললেন যে <laughs> পরিচিত সালাম দিবে পরিচিত না হলে কি সালাম দিবে না চব্বিশ নম্বর যেটা যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মহিলারা পুরুষের সহযোগিতা করবে অনেকে নিজের মহিলাকে ব্যবসার কাজে কি মহিলাদের নামে দোকান পাড় হয়ে গেছে তারা মূল্য নিয়ন্ত্রণ করবে সিন্ডিকেট যারা করে এটা শুরু হয়ে গেছে এরকম ভাবে আপনার ছাব্বিশ নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাতাশ নম্বর আছে এরকম ভাবে কোন রাখা আঠাশ নম্বর আছে খুদা ছে যাওয়া ধর্মীয় মূর্খতা ধর্মীয় জ্ঞানের স্বল্পতা এটা দেখা দিয়েছে আরো বেশি আকারে দেখা দিবে সামনে চলছে এরকম একত্রিশ নম্বর আছে দূরাচার করা সেটাও চলছে বত্রিশ নম্বর হচ্ছে আপনার অস্থিরতা বেড়ে যাওয়া হ্যাঁ প্রকাশ পাওয়া সেটাও কি আপনার চলছে তেত্রিশ নম্বর আছে যে আমাদের দাগে কি হ্যাঁ আত্মসাতকারী এবং যে আত্মসাত নিম্ন শ্রেণীর যারা হ্যাঁ তারাই আপনার এরকম ভাবে প্রকাশ হয়ে যাচ্ছে সমাজের মধ্যে আর উচ্চ শ্রেণীর মানুষ মানে মানুষরা দুনিয়া থেকে আস্তে আস্তে কি বিদায় নিয়ে যাচ্ছে এই জাতীয় আপনার চলছে হ্যাঁ এখন বর্তমানে আমরা চৌত্রিশ আসছি আজ আর শুরু হয়েছি হ্যাঁ এই কারণে এখন আমরা আল্লাহ আমাদেরকে যতটুকু শুনেছি গল্প দিয়ে দেন আর বাকি সময় যদি উজু করার অবস্থায় থাকেন তাহলে আজ পরে কিছুটা আর বলা যেতে পারে আর যদি সবার উজুর প্রয়োজন হয় তাহলে এইখানে শেষ করতে হবে আল্লাহ সবাইকে ভালো রাখেন কি আমাদের নিদর্শন বলে ফেলছি ছোট এখন পঁয়ত্রিশ থেকে শুরু পঁয়ত্রিশ নম্বর যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে হালাল না হারাম এটা চিন্তা করার কোন সুযোগ আমরা নিচ্ছি না এবং মাথার মধ্যে নেই শুধু টাকা আসনি হ্যাঁ এই চিন্তাটা দেখা গিয়েছে এবং আরেকটা আছে যে ফাইল सम्पद छाड़ा क्षार भारत एरक हाथ धरा पड़े जुद्ध छाड़ा धरा पड़ले तरफ संकट सम्पदा के फाय कठी बंटे बर जा रा धनिक श्रेणी तारा के कब्जा कर चेषा कर मानुष जगत के जरिमाना मन कर टाइम बार बार जगह दी थी जरिमाना चल्लिस नंबर मे आनगत ना कर स्त्री रानगत्य कर हमेशा बहु जब गठे तू टाइम दामी सुनी समय बस कर टाइम नहींस्तता बंद आड्डा देखते बसारूज पाए এরকম ভাবে বিয়াল্লিশ নম্বর আছে যে আপনার বংশের নেতৃত্বে দিবে ফাসেক যারা যারা প্রকাশ্য পাপ করে কবিরা করে বেড়ায় এরাই বংশের নেতৃত্বে এটা দেখছেন আমাদের দেশে যারা এই ফাশিক শ্রেণী তারাই নেতা এখন বর্তমানের হ্যাঁ এই জাতীয় আর এরকম ভাবে চুয়াল্লিশ নম্বর আছে যে নিকৃষ্ট ব্যক্তি প্রত্যেক যারা খুব তারপর নেতা জানেন এরকম ভাবে আপনার একজন মানুষকে মানুষের সম্মান করবে যে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি দেখবেন অনেক সন্ত্রাসী মানুষ দেখে অনেক মামা ডাকে সালাম দেয় কেন ওই সালামটা কিন্তু খুব সম্মানের সাথে দেয় না জোরে সালাম না দিলে আবার টার্গেটে পড়ে যাবো তারপর সাতচল্লিশ নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ বেবি চায় চলবে বেবি চায়ের কে হালাল মনে করবে মনে করবে যে প্রয়োজন নিজের যৌন চাহিদা মেটানোর দরকার যে এটা সমস্যা রেখেছে আরাম আমার হাত ধরে বসা করে বলেছে এই যে আপনার চামড়া আমার হাতের সাথে লাগছে চামড়া চামড়া ওটা ওটা চামড়া হ্যাঁ দেখেন কতগুলিটা করতে সয়েন্দা বলেছে সমস্যাটা কি হলো হ্যাঁ হ্যাঁ এই হয়েছে আমাদের অবস্থা যেটা সেটা হচ্ছে আপনার গান বাদ্য এগুলাকে হালাল মনে করবে অনেকে গান শুনে হালাল মনে করে এরকম অনেক আছে এরকম ভাবে নম্বর হচ্ছে মানুষ আপনার মৃত্যু মৃত্যুর আশা করবে যখন ফিতনা বেড়ে যাবে কষ্ট হইবে তখন বলবে যে আমার মরে যাওয়াই ভালো ছিল হ্যাঁ এরকম মানুষের পরে মৃত্যু কামনা করে নিজের বিকেলে এরকম ভাবে বান্ন নম্বর যেটা সেটা হচ্ছে মসজিদ আপনার হ্যাঁ খুব সাজসজ্জা করা হবে মসজিদ গুলা গর্ব করবে অনেকে বলবো যে আমার এলাকার মসজিদের মতো কোন এলাকাই এই জেলায় মানে এত কারু কাজ করা হবে खूब सूंदर अहंकार चलो भावन नम्बर की आगे अपन बज्रपात वज्रपात मारा गलो ना সবাই লেখা ছাপায় না কিন্তু আমাদের ফেসবুকটা এমন হয়ে গেছে অনেকে লিখতে চায় না সেও লেখে গেল হ্যাঁ লেখে ছাড়িয়ে দেখলো বানানো শুদ্ধ কেউ বলার কিছু নেই হ্যাঁ লিখছেই লিখছে যা মনে যা আছে তাই হ্যাঁ যারা আপনার লিকচার দেয় এরা মুখ দিয়ে কামায় না এরকম ভাবে যে আপনার করে মুখ দিয়ে কামায় না মুখের কামাই বেড়ে যাবে যে মুখ দিয়ে কামাইবে গান গায়ে যারা মুখ দিয়ে কামায় নেন কামায় না মুখ দিয়ে কামাইবে এইভাবে আরেকটা হচ্ছে সাধারণ নম্বর যেটা সেটা আছে কোরআন ছাড়া অন্যান্য বই পুস্তকের আপনার প্রচার প্রসার বেশি হবে বর্তমান দেখেন না মসজিদের মধ্যে কোরআনের সাহিত্য আরো কিছু বই আছে বেশি আঠারো নম্বর যেটা পরে যে এমন সময় আসবে যে তখন আপনার কারি সাহেব বাড়ে যাবে কিন্তু দেখা যাবে যারা সত্যিকার আলেন গবেষক আলেন এদের সংখ্যা কমে যাবে এগুলো চলছে বর্তমানে যে আপনার গবেষক লোকের সংখ্যা কমে গেছে কিন্তু বক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে না যার দেখে যে মানে উপস্থাপন ভালো একটু সুনাম ছড়াই গেছে এর কাছে যে মানুষের জ্ঞান আহরণ করার চেষ্টা করবে হ্যাঁ এগুলো চলছে ষাট নম্বর হচ্ছে হঠাৎ কৃত্যু হঠাৎ দেখতেছেন একজন সুস্থ মানুষ হঠাৎ করে শুনবে যে মরে গেছে যারা বোকা মানুষ তারা নেতৃত্ব দিবে এরকম বোকা মানুষ দেখছেন না দেখা যায় যে অনেক কিছু সে ঘটায় মনে করে যে যা না কিন্তু আমরা বুঝতেছি আসলে বোকা হ্যাঁ কি একজনে খুলে মানুষের সামনে আসলে হ্যাঁ এই অবস্থা চলছে বাষট্টি নম্বর সেটা যে সময়টা অনেক নিকটবর্তী মনে হবে দেখলাম এই যে মাদ্রী হয়ে গেলো এই যে মাদরিক আবার প্রথম পরে আসা হয়ে যাবে জাতীয় বিষয়ে এটা চলছে নাকি চলে নাই বলছে আদার ব্যাপারই জাহাজের খাবার নেই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে আলোচনা করে নাকি হ্যাঁ বিশাল বিশাল কাজ মানে অনেক খেলায় হ্যাঁ এই হচ্ছে সবচেয়ে ব্যক্তি হবে নিকৃষ্টাই না কিন্তু দেখা যায় যে গাড়ি বাড়ি মানে কি আরামে যেটা মনে হয় ওটা খায় যেদিকে মনে হয় যায় এরকম দেখেন অনেক মানুষ নিকৃষ্ট কিন্তু সে ভাগ্যবান মনে হয় অনেক মনে করে আরে এর মতো যদি আমি ভাগ্যবান হতে পারতাম নাকি এত কিছু তারপরে চৌষট্টি নম্বর যেটা পঁয়ষট্টি নম্বর সেটা হচ্ছে মসজিদ রাস্তা বানাইবে মসজিদ দিয়ে চলে যাবে কিন্তু নামাজ করবে না অনেক সময় দেখা যায় মসজিদের ছাড় দিয়ে রোড রাস্তা হিসেবে ব্যবহার করবে এরকম ভাবে শিশুর টি নামাচ্ছে যে মোহর বাড়তে থাকবে বাড়তে বাড়তে একসময় কমে যাবে যখন শেষ পর্যন্ত বাড়তে বিয়ে হয় না যেমন সৌদি আরবে প্রশাসন এখন বলছে যে এক বিয়ারও সমস্যা কারণ এছাড়া কোনো আপনি দেখা যায় মেয়ে বড় বড় হয়ে যাচ্ছে কি করবে এই অবস্থা সৃষ্টি হবে এবং বলেছে আপনার শেষ পর্যন্ত গোড়ার দাম বেড়ে যাবে বাড়ে আবার কমে যাবে এরকম গোড়ার দাম এখন অনেক বেশি কমে যাবে তারপর এটা আরেকটা গ্রামে আলোচনা উনসত্তর নম্বর হইতেছে যে মুসলমানদের উপর সবাই ঝাঁপিয়ে পড়বে এখন চলছে না মুসলমানদের উপর বিশ্বের সকল কাপের ছাপাই করতেছে নিজের এলাকার যেগুলো মোনাফিক সেগুলো সভা সেগুলো বাইরের লোকদেরকে ডাকে ডাকে নিয়ে আসে ঝাপাই পড়ার জন্য করতে চাইবে না। এমনি অনেক চালাক যদি ইমাম সাহেব না আসেন তখন বুঝে যায় নামাজ পড়াইবে কে এবার ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় নাকি যে কি নামাজ পড়াইবে গরম যাচ্লেন না কেন কিন্তু বেতন ঠিক মতো দেয় না হ্যাঁ এই অবস্থা আরেকটা হইতেছে একাত্তর নম্বর যেটা সেটা হচ্ছে রাত্রে স্বপ্ন দেখবে দিনে ঘুরতেছে এরকম ভাবে আরেকটা হচ্ছে মিথ্যা ছড়াছুড়ি এটা তো দেখতেই পাচ্ছেন সংখ্যা দিন দিন বাড়ছে বাংলা দিয়ে বাড়ছে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সেই তত বেশি চালাক আপনার রাজনৈতিক দলগুলো দেখলে দেখা লাগবে না এমনি চিনে মানুষ কিন্তু চিনে না কিন্তু দূরের মানুষকে চিনে আপনার ভাই খবর নাই কিন্তু অন্য মানুষের সাথে সম্পর্ক ভাইয়ের সাথে কোন ফোনও নাই কিছু নাই প্রশ্ন চলে গেছে কিন্তু অন্য মানুষের সাথে প্রত্যেক কি যোগাযোগ হ্যাঁ সম্পর্কে হানি ঘটবে এরকম চুয়াত্তর নম্বরে সে বেশি বেশি ভূমিকম্প হবে ভূমিকম্প হইতেছে না দেখেন না পঁচাত্তর নম্বর মহিলার সংখ্যা বেড়ে যাবে বাড়তেছে নাকি বাড়ে না বাড়তেছে আরব তো অনেক সংখ্যা বেড়ে জরিপ ঠিক মতো করে না বাইরের রাষ্ট্র যেন না বুঝে যে মানুষ বারে যেতে কম দেখানো হয় এই যে আমাদের দোষার চালাক তারপরে সাত সেটা অশ্লীলতা বেড়ে যাবে প্রকাশ্যভাবে অশ্লীল কাজ করতে ভালো কিন্তু পাশে পার্কের মধ্যে চলতেছে অশ্লীল কাজ মানে অনেকে গোসল করতে যায় বুকের মধ্যে দেখে যে ওই পাশে অশ্লীল কাজ চলতেছে রংজনের মধ্যে দেখা যায় এরকম অবস্থা আটাত্তর নম্বর যেটা সেটা আপনার কোরআন পরে পয়সা না হবে কোরআন করে পয়সা নেয় নাকি নেয় না কি আস্তে আস্তে চিকন মানুষ কমে যেতেছে সবাই কিন্তু মোটা হইতে করছে নাকি হ্যাঁ এটা আমাদের নিজেরও দোষ আছে তারপরে কিশোরের বাড়ি হ্যাঁ কিন্তু মানুষ বিশ বছরের পরে চর্বিযুক্ত খাবার না খাওয়া ভালো শরীর কাজে লাগে যায় পরে কমানো মুশকিল হয়ে যায় আশি নম্বর যেটা সেটা হইতেছে যে অনেকে সাক্ষী দিবে সাক্ষী চাওয়া না আপনি আদালত পড়ায় যাবেন টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায় আর দূরে যাইতে হয় না আপনি খুঁজবেন কিন্তু ঠিক মতো বিচার করে দিয়েছে দরকার সাক্ষী নাকি টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায় এরকম ভাবে কাশ নম্বর বলেছে এমন কিছু মানুষ বাইরে মানত করবে মহিলারা এই কাজে পারদর্শী কিছু হইলে মানত করে কয়ে যে আল্লাহ সেই মতো গরিব মানুষ একজন একজনের সাথে ঝগড়া লাগছে ফকির আর কি রোডে কয়ে যে এক লাগলে আমি দিব অত যাই ফকির ঠিক না এই অবস্থা অবস্থা যে মহিলারা আল্লাহর থেকে সুবিধা চাওয়া যে আমি একটা গরু দিবে আপনি আমার ছেলেটাকে ভালো করে দেন বুঝ দেওয়ার মতো এগুলো কিন্তু ভালো না তাইলে মানত করবি কিন্তু আবার পুরো করতে পারবে না পুরো করবে না এগুলো চলছে আপনাকে লা বাড়ি থেকে ধ্কে উঠে দিবে বিশেষ করে কারোর যদি বাড়ি যদি পজিশন বলা হয় একবারে মেইন রোড সাথে জমিনের দাম অনেক বেশি দেখা যায় কোন ভিত্তি নাই বাস একটা কেস লাগাই দিব অমুক বাড়ির হ্যাঁ এখন এগুলো চলছে দুর্বলকে শক্তিশালীরা খেয়ে ফেলছে সৌদি আরবে এই আর বিশ্বের মুখে সব কি বানানো কি সংবিধানের বিচার চলছে চলছে এরকম ভাবে চুরাশি নম্বর যেটা যে আপনার ভোমানের সংখ্যা বাড়বে আরবদের সংখ্যা কমে যাবে এখনো আরবদের সংখ্যা কম হ্যাঁ আমরা অপেক্ষা থাকবো সতর্ক ঘটলে মনে করবে এই ঘটে গেছে বলে দিয়ে গেছে ঘটে গেছে পঁচাশি নম্বর সম্পদ এত বাড়া বাড়বে যে জাগার মানুষ যাবে না আমাদের সম্পদের আমার টাকার দরকার নেই এটা এখন আসে নাই সামনে আসবে ইনশাল্লাহ ওই সময় যদি আপনি থাকেন তো নিয়ে যাই ওই সময় পর্যন্ত থাকতে পারলেন আর কিছু আপনার হ্যাঁ জমিন থেকে আপনার কি বাইরে খনিজ সম্পদ নতুন নতুন একটা দেখবেন দেখা দেবে মানুষের মানসিক বিকৃতি আছে না হ্যাঁ শুরুগত বিকৃতি সার্বিক বিকৃতি সৃষ্টি হবে এরকম ভাবে ভূমিধ্বস বেড়ে যাবে হ্যাঁ ভূমিধ্বসে ডেবে যেতেছে অনেক জায়গায় হ্যাঁ আরেকটা হইতেছে আপনার যে আপনার ইয়ে করা কে হালাল মনে করাবে এখন বর্তমানে আপনার নিক্ষেপ করে নাকি করে না চলছে মানুষ মার বৃষ্টি দেখা দিবে কোন ঘর বা বাইগে থাকবে না আরো আগে বৃষ্টি কমাইতে বৃষ্টি বাড়ছে নাকি বাড়ে হ্যাঁ চলতে থাকবে এরকম একানব্বই নম্বর যেটা সেটা হচ্ছে বৃষ্টি হবে ঠিকই জমিনের ফসল ওই আন্দাজ হবে না এই যে যুদ্ধ গুলা চলতেছে আরবরা মারা যেতেছে এই যে সিরিয়ার যুদ্ধ আরব তারপরে ইমানের যুদ্ধ আরব আরব না এই যে কমে যেতেছে সংখ্যা এরকম ভাবে এটা আরো বড় দেখা দিবে এখন তো আংশিক দেখা দিচ্ছে তারপরে তিরানব্বই নম্বর যেটা সেটা হচ্ছে গাছে কথা বলবে বুঝছে না ইহুদিদের মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে সামনে যুদ্ধ আসতেছে এরকম ভাবে ছিয়ানব্বই নম্বর সেটা হচ্ছে পুরাত নদীর নিচে আপনার স্বর্ণের পাহাড় দেখা দেবে নদীর পানি অন্যদিকে সরে যাবে আর নিচে দেখবে পাহাড়ের খনি স্বর্ণের খনি হ্যাঁ স্বর্ণ দেখা দিবে তখন স্বাধীনতা একটিয়ার দেওয়া হবে যে তুমি কি খারাপ কাজ করি না হলে মনে করবে তুমি অক্ষম তুমি পারো না এখন অনেক অনেক জুয়ান দিনদার মানুষ আছে প্রেম যদি না করে কিছু নেই ভিতরে নাকি আরো বেশি দেখা দিবে সেগুলা সামনে হ্যাঁ বলতেছে আটানব্বই নম্বর যেটা আরো আপনার এরকম ছে যাবে সবুজতা ফসল পেতে থাকবে শুরু হয়েছে নাকি একটু একটু জায়গা জায়গা বাঙালিরা খেয়াতেনি না করে না কিছু দেখা দিবে এরকম ভাবে আরেক নম্বর হচ্ছে আপনার হ্যাঁ সচ্ছল তার ফিতনা অনেকে বর্তমানে অনেক বড় বড় ধনী হয়ে যাচ্ছে কিন্তু ধনী হঠাই বিতনা সে তাপ দেখায় এলাকার মধ্যে কি আবার কি করবে একশো একটা বলেছে কিন্তু ফাঁক দিয়ে দলিল ছাড়া বলার কারণে খুব দ্রুত বলা হয়েছে হ্যাঁ তারপরে একশো দুই নম্বর যেটা সেটা আছে এমন এক সময় আসবে যে সেই সময়ের মধ্যে মানুষের চাঁদ উঠছে প্রথম তারিখে কয়েক তিন দিন হয়ে গেছে আছে না এরকম হ্যাঁ দেখা যাইতেছে আরো বড় আকারে দেখা দিবে সামনে এরকম ভাবে একশো নম্বর সেটা হচ্ছে এমন সময় আসবে যে প্রত্যেকটা মানুষ 105 सामने आरोप स्वाधीन एक मानसर टाक बेड़े जाए बंटन कर प्रयोजनता তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য ধরে ফেলবে পরে বাপের বাপের মিরাজের কোন গুরুত্ব দেবে এখনো গুরুত্ব আছে কিন্তু এমন সময় টাকা বাড়িয়ে দরকার করে থাকে হ্যাঁ এই অবস্থা এখনো কিছু কিছু মানুষের কাছে গুরুত্ব নাই কেন খুশি তার কাছে অনেকটা গাছ গণিত একশো নয় নম্বর সেটা হচ্ছে মানুষ সেই পুরাতন অস্ত্রের দিকে ধাবিতে হবে নতুন অস্ত্র বেকার হয়ে যাবে একসময় এই কারণে মুসলমানদের ইমান গুলা এইগুলো এখনো সময় আসে নাই হ্যাঁ একশো দশ নম্বর যেটা সেটা হচ্ছে বাইক আবার কি ওখানে মানুষ বসবাস শুরু করে দিবে বেশি আকারে মানুষ বসবাস করবে একশো এগারো নম্বর যেটা সেটা হচ্ছে খালি যাবে থাকবে আর বলে মানুষ দেখা যাবে এখানে থাকার জায়গা জিয়াতে চলে যাব জিদ্দে চলে যাবে কি বড় পর্যটন এলাকায় এই পরিস্থিতি সৃষ্টি হবে তারপরে হচ্ছে একশো নম্বর থেকে হ্যাঁ একজন মানুষ বাইরে হেবে মানুষ তার রান করতে পারবে একশো পনেরো নম্বর যেটা সেটা হচ্ছে একজন বাইরে হেবে যার নাম হচ্ছে যা সে আসলে একজন কি সাদেক গোলাম হ্যাঁ এরকম ভাবে একশো নম্বর যে আপনার পশু কথা বলবে হ্যাঁ পাথর কথা বলবে হ্যাঁ কথা বলতে থাকবে রসুলের এরকম দেখা গেছে একজনের পশুর কথা শুনছিল সেগুলো মাথায় হ্যাঁ এরকম পরিস্থিতি আসবে এবং জুতের যে পিতে আছে পিতা কথা বলবে হ্যাঁ মানুষের সাথে এরকম ভাবে আপনার রান কথা বলবে বাড়িতে গেলে যে আপনার স্ত্রী কারোর সাথে থাকছে কিনা রান বলে দিবে যে আগে কিন্তু আরেকজনের সাথে ছিল এরকম পরিস্থিতি এখন সৃষ্টি হয়নি একশো বিশ নম্বর যে আপনার ইসলামটা একেবারে অপরিচিত হয়ে যাবে ইসলামের শিক্ষা দীক্ষা কি হ্যাঁ একশো বাইশ নম্বর যে একদল বাইদুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য আসবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ ধ্বংস করে দিবেন একশো তেইশ নম্বর সেটা হচ্ছে হজ করা মানুষ ছেড়ে দিবে এখন সে পরিস্থিতি আসে সামনে হবে এরকম সেটা হইতেছে আপনার কিছু কিছু আরব বংশ তারা আবার শুরু করবে হ্যাঁ শুরু হয়ে যেতেছে অনেকে মাঝে মাঝে আরব দেশে এক বাঙালি একবার আরব দেশে হ্যাঁ আপনার এক বাড়িতে আগে দেখছে আপনার সার্কি মধ্যে একজন আমাকে বলল। তারপরে একশো নম্বর যে আপনার কুরের বংশ ধ্বংস হয়ে যাবে ১২৬ ছাব্বিশ নম্বর আপনার কাবাস ধ্বংস করে দিবে ইজোপিয়ান এক লোক এসে আরো বিশাল বিশাল টাওয়ার সামনে এরকম দেখবেন হ্যাঁ সমস্যা আরেকটা একশো নম্বর যে পরের লোকের আগের লোকদেরকে মূর্খ বলবে সেটা আগের গুলা না এই বেশি বুঝে নাকি একশো নম্বর নতুন নতুন আপনার এমন গাড়ি বেরিয়েছে এখন হুম নাকি হুমার গাড়ি বাইরেছে আরেক কত কি বাইরে নতুন নতুন তারপরের নাম্বার এসে আপনার মাহাদির আগমন মাহাদি আসবে তারপরে বড় বড় আলামত বাইরে মাহাদি হয়েছে মাঝারি তারপরে তারপরে একটা হবে না তারপরে একটা বের বাইরে হ্যাঁ ধোঁয়া দেখা দিবে পুরা দেশ ছে যা অন্ধকার হয়ে যাবে তারপরে সে ভূমিদস বিশ্বের বুকে তিনটা ভূমিদস হবে একটা পুর পূর্বে আরেকটা পশ্চিমে আরেকটা আরো উঠে দিবে তারপরে শেষ নম্বর হচ্ছে যে আপনার আগুন বের হবে পুরো এলাকা থেকে মানুষদেরকে আপনার শরীর হাসনের ময়দানের দিকে নিয়ে যাবে যেমন থেকে যে আগুন বাইরে শর্টকাট শুধু নামে পরিচয় করে দিলাম এগুলোর ব্যাখ্যা ইনশাল্লাহ বইতে পাবেন বই পড়ার চেষ্টা করবেন আর থাকে আপনার ইমান যেন আরো তাজা হয়ে যায় যে না কোরআন সত্য যেটা আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর প্রতি আরো যেন ভক্তি বেড়ে যায় যেন আল্লাকে ভয় করতে শিখি আমরা জান্নাতের পথে যেন অগ্রসর হতে পারি যখন থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করি